মিডিয়া অডিও লিচার সিরিজ উমাহুল এই সিরিজ আলোচিত হবে আলহি ও সম্মানিত স্ত্রীদের জীবন কথা রহমানুর রহিম আলহামদুলিল্লাহ উমাহুল সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্ব এই সিরিজের তৃতীয় পর্ব এই পর্বে আমরা আলোচনা করব। খাদিজা রাদিউল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব ও মর্যাদা এবং তার সন্তানদের কাহিনী সুতরাং এই পর্বে দুইটি অংশ রয়েছে প্রথম অংশে আমরা কোনো কাহিনী বর্ণনা করছি না বরং আমরা পর্যালোচনা করব খাদিজা রাদিউল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় অংশে রয়েছে খাদিজা রাদিউলাহু আনহার মেয়েদের কাহিনী গত পর্ব আমরা যেখানে সমাপ্ত করেছিলাম ঠিক সেখান থেকেই এই পর্বের আলোচনা শুরু করছি খাদিজা রাদি আল্লাহার মৃত্যুর পর রসুল্ল সাল্লাহ আলহাম সব সময় খাদিজার কথা স্মরণ করতেন একদিন খাদিজার বোন হালা বিন্তুখুয়াইলিদ এলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহামের সঙ্গে দেখা করতে হালার কণ্ঠস্বর ছিল অবিকল খাদিজার মতো হঠাৎ খাদিজার মতো গলার আওয়াজ শুনে চমকে উঠলেন রসুল্ল সাল আলহাম এবং তিনি বলে উঠলেন আল্লাহ হালা বিন্তু খুয়াইলিদ ও আল্লাহ এত দেখছি খাদিজার বোন হালা সেখানে উপস্থিত ছিলেন রসুল্ল সাল্লামের সবচেয়ে প্রিয়তম স্ত্রী আইসা রাজিউল্লাহানহা আইসা রাজি আনহা কখনোই খাদিজাকে দেখেননি তবুও খাদিজার কথা শুনে ঈর্ষা হল তার আইসা আনহা বললেন ওমা মিন ফিরাইশ হামরা ইশিদ কাইন হালাকালাকল খাই রম্মিন হা আইসা রাজি আনহা ঈর্ষান্বিত হয়ে বললেন আপনি কি এখনও কুরাইশের সেই বৃদ্ধা নারীকে স্মরণ করছেন বয়সের কারণে যার দাঁত পড়ে গেছে পায়ের গোছা শুরু হয়ে গেছে আর যিনি কিনা যুগের আবর্তনে বিলীন হয়ে গেছেন অর্থাৎ বহুকাল আগেই যার মৃত্যু হয়ে গেছে আয়সা বললেন আল্লাহ তালা আপনাকে তার পরিবর্তে উত্তম স্ত্রী দিয়েছেন এই কথা শুনে অসন্তুষ্ট হলেন রসুল্লাহ সাল্লাম তিনি বললেন ওল্লাহি মা আব্দালু আজ্ওয়াজরম মিনহা কদ আহ মান বিজকাফ রাস ও সদী ইসকা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 আর একমাত্র খাদিজা থেকেই আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন অন্য কোন স্ত্রীদের থেকে দেননি আজকের পর্বের প্রথম অংশে মূলত এই হাদিসকে সামনে রেখেই আমরা খাদিজারাদিয়ে আল্লাহু আনহার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বোঝার চেষ্টা করব আরও বোঝার চেষ্টা করব কোন কোন গুণের কারণে রাসুল্লাহ সাল্লাস্লাম খাদিজার মৃত্যুর বহু বছর পরেও সব সবসময় তার কথা স্মরণ করতেন এবং প্রশংসা করতেন প্রথমত খাদিজা রদি আল্লাহার প্রতি রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক আয়সা রদিউল্লাহানহা বলেছেন মা গির তু আল্লাহ নিসা ইনবী সাল ইল্লা ই খাদিজা ওয়া ইন ইহাম উদরিকা আমি খাদিজাকে দেখিনি তবুও তার প্রতি আমি যতটা ঈর্ষা করতাম রাসুলের অন্য কোন স্ত্রীর প্রতি আমি ততটা ঈর্ষা করতাম না এর কারণ রসুল্লাহ সাল সব সময় খাদিজার কথা স্মরণ করতেন আইসা রাজি আল্লাহ বলেন রসুল্ল সাল্লাহাম যখন কোনো বকরি জবের করতেন তখন বলতেন এর গোষ্ঠ খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দাও একদিন আইসা বলছেন আমি তাকে অর্থাৎ রসুল্লাহ সাল্লু আলু আসলামকে রাগান্বিত করলাম এবং বললাম আপনি খাদিজাকে এতই ভালোবাসেন রসুলুল্লাহ সালিয়াল্লাম তখন বললেন ইন্নি কদ রুজিক টু আমার অন্তরে খাদিজার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে एखने कथाटी दुई भाव व्याख्या करा जाए प्रथमत रसुल्लाह सल्लाहम खदिजार प्रति भलोबाशा के बोले रिजिक और हमें जानी रिजिक आशी आल्ला पक्ष के रसुल्लाह सल्लाह सल्लम आल्लाह के भलोबाशार रिजिक दान यथाटर द्वितीय अर्थ हमार अंतरे खदिजार प्रति भलोबाशा देर मध्यमें आल्लाह हमारति दया करिजार मृत्यु पर रसल्लाह सल्लाहलम खदिजार बान्धवी कि आत्मस्वजन का नियमित हादिया पाठत देखा हमले उत्तम आचरण करतें और खदिजार कथा स्मरण कर आलोचना करतें मुस्तदरा कैा केमे उल्लेखित एक हादसे एस आई शरदी अल्लाह बार एक बृद्धा महिला एलो रसुलर का रसुल्ला सल्लाहल्लम जानते चाहलेंपनी के महिला टील आर नाम जस्मामा अल मुजानिया जासमा शब्दे एक नबाचक अर्थ आए अर्थ मृतदेह लाश কাজী রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম সেই মহিলার নাম পরিবর্তন করে দিলেন এবং বললেন না বরং আপনি হাসানা আলমোজান ইয়া এরপর রসুল্লাহ সাল্লাই অত্যন্ত বিনয় এবং সম্মানের সাথে সেই মহিলার সাথে কথাবার্তা বললেন তার খোঁজখবর নিলেন খুবই ভদ্র এবং দয়ালু আচরণ করলেন আইসারাদি আল্লাহনহা এটা দেখে অবাক হলেন এবং বললেন একজন মহিলা এসেছে আপনি তাকে এত কদর করলেন এই আগন্তুক মহিলাটি কে রসুল্লাহ সাল্লুসাল্লাম বললেন खदिजा बेचे थकते महिला आसत और से खदीजार एक प्रिय बान्धवी और कारो मृत्यु पर तर बंधुबान्धव आत्मयर सालो सम्पर्क बजाय रखा ईमान एक वैशिष्ट्य प्रसंगत आकटी हदिजर कथा उल्लेख कर रसुल्लाहल्लाहमी पितामार मृत्यु पर सन्तान तर प्रति जमस्त सज आचरण करते मध्य एक हे मृत पिता मतार बंधु और आत्मय स्वजर साथे सम्मानजनक आचरण और तरह जोज रक्षा आप असट्टी जानी क्यों कैन एट उत्तम क्या यख्य आलिमरा बनी जख मृत पिता मतार आत्मयस्वजर काबें बंधुबान्वर काबें तक देखें सेखने आपना के देखे तरा जत कथा बोलते तरह अधिकाश कथा हे अपनार मृत माँ बाबाबा के लिए आपना के देखे तर अंतरे अपन मृत पिता मतारृति जेगे उठबे और हृदय आवेग आस तर अंतर के मृत व्यक्तर जो दुआ आसल सल्लाहम মৃত ব্যক্তির আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রক্ষা করা সম্মানজনক আচরণ করাকে সন্তানের অন্যতম সেরা কাজ বলে উল্লেখ করেছেন একই কারণে খাদিজা রাদি আল্লাহ আনহার মৃত্যুর পরেও রসুল্লাহ সাল্লাই খাদিজার বান্ধবী কিংবা আত্মীয় সজনের সাথে সদ্ব্যবহার করতেন সুসম্পর্ক বজায় রাখতেন তাদেরকে উপহার পাঠাতেন খাদিজা রাদি আল্লাহু আনহা ছিলেন এমন একজন ব্যক্তি যিনি মৃত্যুর পরেও নিয়মিত মানুষের দোয়া পেয়ে গেছেন এবং কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন ইনশা আল্লাহ সুতরাং खदिजा रजियल्लाहार जीवन थे एक गुरुत्वपूर्ण शिक्षा हे मृत्युर आगे बेचे थकते दुनिया एम भाव जीवन काटानो उचित जानते मृत्यू पर सब समय मानुषा स्मरण कर उत्तम भाव में स्मरण करानुष्टर अंतरे स्वतस्फूर्त भावे दुआ आसे दुनियाते जख क्यों का उपहार पाठाय हादिया पाठाय तुब खुशी हई तरह अनेक गुणी खुशी हब जख कबरे क्यों हमारे प्रति दुआ पाठा খাদিজা রাজিউল্লাহানহার মর্যাদার ব্যাপারে বেশিরভাগ হাদিস বর্ণনা হয়েছে দুজন সাহাবি থেকে তাদের একজন হচ্ছেন আলী এবং আরেকজন হচ্ছেন আয়শা এর কারণ আলি তিনি খাদিজার বাড়িতেই বড় হয়েছেন বেড়ে উঠেছেন খাদিজা ছিলেন আলীর মায়ের মতো অন্যদিকে আইসা আনহা তিনি খাদিজার মর্যাদা সম্পর্কিত হাদিসগুলো বেশি বর্ণনা করেছেন এর কারণ হচ্ছে রসুলুল্লাহ সাল আলহ্লাম নিজেই আয়েশাকে সেসব ঘটনা জানাতেন এবং বলতেন আইসা রাজি আল্লাহা তিনি চাইতেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হতে তিনি চাইতেন রাসুলুল্লাহ সল্ল্লাহলাম যেন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন এ কারণে খাদিজার কথা শুনলে তার মনে ঈর্ষা জেগে উঠত তখন রসুল্লাহ সাল্লু আলাইস্লাম খাদিজার মর্যাদার কথা ব্যাখ্যা করে বলতেন আইসাকে এ কারণে আইসা রাজি আল্লাহা খাদিজার মর্যাদা সম্পর্কে এত হাদিস বর্ণনা করেছেন আর এখানে আরেকটি বিষয় লক্ষণীয় আইসা রাজি আল্লাহানহা যদি এইসব হাদিস বর্ণনা না করতেন তাহলে আমরা খাদিজার সেই মর্যাদা সম্পর্কিত হাদিসগুলো জানতেও পারতাম না সুতরাং আইসা রাদি আনহার মুখ থেকে আমাদের মা খাদিজা রাদি আল্লাহু আনহার মর্যাদা সম্পর্কিত হাদিসগুলো বর্ণনা হওয়াটা এটাও আয়েশার রাদি আল্লাহ আনহার একটি মর্যাদার প্রমাণ এবারে আসুন আলোচনা করা যাক খাদিজা রাজি আনহার শ্রেষ্ঠত্বের কারণগুলো সম্পর্কে গত পর্বেই আমরা কিছু কারণ উল্লেখ করেছি তার মধ্যে সবচেয়ে বড় কারণ ছিল তিনি ছিলেন ইমানে অগ্রগামী রসুল্লাহ সাল্লাম বলেছেন লোকেরা যখন কুফুরি করেছে খাদিজা তখন ইমান এনেছে লোকেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে খাদিজা আমাকে সত্যবাদী বলেছে খাদিজা রাদিয়াল্লাহানহা ছিলেন উম্মতের প্রথম মুসলিম সুতরাং ইমান আনয়নে তিনি সবার থেকে অগ্রগামী পরবর্তীতে যত মানুষ মুসলিম তারা সবাই খাদিজার দৃষ্টান্ত অনুসরণ করছে দুই নম্বর পয়েন্ট রসিদুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন ওয়াসাতিনী বিমা আলিহা ইজ হারামান নাস অর্থাৎ লোকেরা যখন আমাকে বঞ্চিত করেছে তখন খাদিজা তার সম্পদ খরচ করেছে আমার জন্য ये पॉन्टे बे किसुटा समय नहीं कथा बल इन्सा आल्लासदेह खदिजा रजीअल्लाहान एक सम्पदाली महिला तब शुदुम्र सम्पाली हार मध्यमे कारो दोष किंबा गुण बोझा जाए ना सम्पद के क्यों जो आल्ला दी क्या एक नियम आदि से ही सम्पद क्यागिए को व्यक्ति आल्ला दिन बरुदे चक्रान्तर गुणाहर केते उठे तक ये सम्पद तर अभिस बर ध्वसर कारण খাদিজা রাজি আল্লাহ আনহা তার সমস্ত সম্পদকে উৎসর্গ করেছিলেন আল্লাহআর দিনের জন্য আল্লাহর রাসুলের খেদমতের জন্য দিনের দাওয়াতের জন্য এই কারণে এই সম্পদের মালিক হওয়া এটা ছিল খাদিজা রাজি আল্লাহু আনহার শ্রেষ্ঠত্বের অন্যতম বড় কারণ আল্লাহআাল কুরআনে বলেছেন যারা আল্লা রাস্তায় নিজেদের ধন সম্পদ খরচ করে তাদের উদাহরণ এমন একটি বীজের মতো যা থেকে জন্ম নেয় সাতটি শিষ प्रत्येक शीशे थे एक्श कर दाना एभवे आल्ला बृद्धि करें जाछा प्रदान करें और आल्लाती दानशील सर्वज्ञ आल्लास्ते अर्थ खरच कर विशेष गुरुत्व रही है कारण दुनिया जेको कहर अर्थनीति जड़ितमान कुफर युद्धे सम्पे भूमिका खूब ही गुरुतपूर्ण हूँ से आदर्शिक जुद्ध दावतर क्षेत्र किंबा सरसरि मैदान युद्ध ए कारण ही देखते पाई सहबी मध्य जदि क्यों व्यवसायी हतो তাহলে কাফেরদের নেতা আবু জাহেল সেই সাহাবির অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা করত তার সুনাম নষ্ট করত। যদি কোনো সাহাবি ব্যবসায়ী হতেন তখন আবু জাহেল তার ব্যবসায়িক কার্যক্রমের উপর বয়কট আরোপ করতো তাকে পণ্য কেনাবেচা করতে দিত না যেন তার ব্যবসা ধ্বংস হয়ে যায় আর যদি কেউ নিতান্ত দুর্বল মুসলিম হতো যাকে সুরক্ষা দেওয়ার মতো কোনো গোত্রীয় শক্তি থাকত না তখন আবু জাহেল তাকে শারীরিকভাবে নির্যাতন করত। খাদিজা রাদি আল্লাহ আনহা প্রচুর অর্থসম্পদের সম্পদের মালিক হয়েছিলেন উত্তরাধিকার সূত্রে এই সম্পদ দেখাশোনা করার জন্য তিনি কর্মচারী নিয়োগ করেছিলেন খাদিজা তাদেরকে অর্থ দিতেন এবং সেই অর্থ দিয়ে তারা ব্যবসা করত এরপর যা লাভ হতো তার একটা অংশ দিত খাদিজা রাদি আনহাকে এভাবে এই পদ্ধতিতে ব্যবসা করাকে বলে মুদার পদ্ধতি সুতরাং খাদিজা রাদিয়াল্লাহ আনহা তিনি ম্যানেজার বা কর্মচারী রেখেছিলেন তারাই ব্যবসা পরিচালনা করতো খাদিজা আনহা নিজে কখনও ব্যবসা করতে যেতেন না बैस एतटुकू छ घटना क्यों आजकल देखा जाए अने खदिजा रदीअल्लाहुआन जीवन ही रदी आलोचना करते गए पुदीबादी नारीबादी प्रचारणार पढ़े पड़े बोलते थकें खदिजा छ्रंग लेडी इंडिपेन्डेंट उइमैन इंटरप्रियर व्यवसायी सीओ और अनेक कि तर जीवन एम एक अंश के तरा हाइलाइट करें जरा रसुल्लुम साथी विगे और नब्वत पूर्व जाहिली जीवन घटना সেই যুগে ইসলামের কোনো বিধানই নাজিল হয়নি না ছিল পর্দার বিধান না ছিল মাহরাম গায়ের মাহরামের বিধান না ছিল নারী পুরুষের মেলামেশা বা ফ্রি মিক্সিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কাজেই জাহিলি যুগের কোনো একটি ঘটনাকে সামনে নিয়ে এসে বেশি হাইলাইট করা আর রাসুলের সাথে বিয়ের পরে খাদিজার জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোকে উপেক্ষা করা বলতেই হয় নিঃসন্দেহে এটা পক্ষপাত দুষ্ট এবং উদ্দেশ্য প্রণোদিত আলোচনা কি সেই উদ্দেশ্য আমরা জানি না होते पुँजीबादी कैपिटालिस्ट और बस्तुबादी नारीबादी एजेंडा बस्तवयन होते तरह बयान साथे खदिजार जीवन के सामंजस्य स्थापनर चेष्टा होते तरह वैश्विक दृष्टिभंगी वारल्ड भ्यू अनुसारे सबकिछ के व्याख्या करार चेष्टा करा। एन जर मध्य ईमान दौलत नहीं करते ही पे अस्वा नय क मुस्लिम हिसे दृष्टिभंगी क्य हवा उचित मुस्लिम हिसेबे उचित नए इसलमी दृष्टिकोण थे खादिजा रजियाल्लाहर जीवन पर्याचना अल्लाह और तर रसुलदिजार प्रशंसा कर सब गुणावल कथा उल्लेख कर बसि हाइलाइट करते यह जानते हैं मक्कार कठिन दावतीी जीवने खदिजा रजियाल्लाहा कीभे आल्लाह रसुल्लाह सल्लम के सहाज्य समर्थन करी सबर कर रसुल के आर्थिक भावे सहाज्य करो जानते हैं आल्लाह रसुल्लाहल्लम स्त्री हिसेब खजा रजियाल्लाहर भूमिका क्यी थो একজন সংসারী নারী হিসেবে তার জীবন কেমন ছিল কিভাবে তিনি আল্লাহ রাসুলের ঘর সামনেছেন সন্তানদের মমতাময়ী মা হিসেবে তার ভূমিকা কেমন ছিল ভুলে যাওয়া উচিত নয় পৃথিবীর চারজন শ্রেষ্ঠ নারীর একজন ফাতিমা রাজি আনহা তিনি ছিলেন খাদিজারই মেয়ে সুতরাং খাদিজা রাজি আল্লাহু আনহার হাতেই বড় হয়েছেন ফাতিমা এই কথাগুলোর অর্থ হচ্ছে মানব ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের স্ত্রী হিসেবে ইমান এবং তাকুয়ার বিষয়গুলো খাদিজাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে নবুত পূর্ব যুগের ব্যবসায়ী পরিচয় নয় কাজেই খাদিজা ব্যবসায়ী ছিলেন কথাটি এভাবে বলা ঠিক নয় কারণ অনেকে আজকাল এই কথাটিকে ভুল অর্থে বুঝেন এবং ভুলভাবে ব্যাখ্যা করেন তাই স্পষ্ট করে বলা উচিত খাদিজা রাজি আনহা মূলত একজন ইনভেস্টর ছিলেন বা অর্থ বিনিয়োগকারী ছিলেন হয়তো শ্রোতারা ভাবতে পারেন যে এই পয়েন্টে আমরা এত কথা বলছি কেন এর কারণ হচ্ছে मुस्लिम उचित विश्व परिसि सम्पर्सेतन हवा और जेको टर्म व परिभाषा व्यवहार करार आगे सेटार प्रायोगिक अर्थ वास्तवता बा बोझा आजकल जब्दगुलू हर हमेशा व्यवहार कर है जमन नार्षमायन नारी अधिकार स्वलम्बी ये शब्दगल कारा व्यवहार करवहार कर आगे बुझते एरपर मुस्लिम नारीर साथे कि उमहाह मिनीन रजियल्लाहुलना तर सने তাদের সাথে সেই শব্দগুলো ব্যবহার করা যায় কি না এটা আমাদেরকে মিলিয়ে দেখতে হবে পুঁজিবাদী বস্তুবাদী দুনিয়ায় কোনো মানুষ যদি অর্থ উপার্জন করতে না পারে তাহলে তার কোনোই গুরুত্ব নেই ওদের মতে যার কাছে যত বেশি অর্থ সম্পদ আছে সে তত সফল যার কাছে কোনো সম্পদ নেই ওদের কাছে তার কোনো মূল্যও নেই ঠিক একই কারণে পুঁজিবাদী বস্তুবাদীদের কাছে খাদিজারাদি আল্লাহু আনহার আধ্যাত্মিকতা তা কোয়া ইমান রাসুলের স্ত্রী হিসাবে ভূমিকা দিন ও দাওয়াতের কাজে রাসুলকে সহযোগিতা করা পরিবারের সন্তান লালন পালন করা স্বামীর আনুগত্য ক্ষেদমঠ সংসার দেখাশোনা করা এসবের কোনোই গুরুত্ব নেই এসবের কোনোই মূল্য নেই এজন্যেই ওরা খাদিজা রা দিয়াল্লাহু আহার জীবন এবং শিক্ষাকে মুসলিম নারীদের কাছে এমনভাবে উপস্থাপন করে যেন মুসলিম নারীরা খাদিজা রাজি আল্লাহু আহার জীবনই জানার পর ঘর থেকে বেরিয়ে এসে কর্পোরেট পুঁজিবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে শুরু করে এভাবে ওরা আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে পুঁজিবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করে সুহান আল্লাহ একটি কনফারেন্সে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল শাইক আব্দুর রহিম গ্রিনকে এক বোন প্রশ্ন করেছিলেন অনেকেই বলে মুসলিম মেয়েদের উচিত ক্যারিয়ার গঠনের দিকে মনোযোগী হওয়া তারা বলে আল্লাহ তোমাকে ম্যাধা দিয়েছেন তুমি যদি সেই ম্যাধা কাজে লাগিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী এসব হতে না পারলে তাহলে তো তুমি আল্লাহ নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায় করলে না আবার অনেকে বলে খাদিজা ব্যবসা করেছেন তাহলে তোমার ক্যারিয়ার গঠন করতে সমস্যা কী সেই বোন প্রশ্ন করলেন যে এরকম পরিস্থিতিতে আমরা একটি দ্বিধায় পড়ে যাই অর্থাৎ আমাদের কী করা উচিত আমরা কি সংসার দেখব নাকি ক্যারিয়ার গঠন করব। দয়া করে বলবেন কি আমাদের কি করা উচিত শাহেক আব্দুর রহিম গ্রিন যা জবাব দিয়েছিলেন তার সার কথা হচ্ছে তিনি বলেন প্রথমে মুসলিম পুরুষদের দায়িত্ব প্রথমে মুসলিম পুরুষদের দায়িত্ব মেয়েদেরকে বোঝানো যে মা হিসেবে মেয়ে হিসেবে এবং স্ত্রী হিসেবে দায়িত্ব পালনের গুরুত্ব কত বেশি প্রত্যেক সফল পুরুষের পেছনে থাকেন একজন সফল নারী पुरुषरा घर बैरे जत क्या घर थका नारी सपोर्ट खुबी प्रयोन एजन पुरुष जख घर बैरे दिन क्या कर दावतर क्या करश्रम कर रुजि अर्जन कर दिखे तरह स्त्री तरह घर संसार सामलाच्चे सन्तान देखाशुना करुष घर बैरे जो क्या करो अवदान आई पुरुष स्वबावे एक अंश से ही नारीओ पा उपरतु से नारी घर संसार सामलाच्चे और सन्तान देखाशुना कर सूतरा एक जोन नारी एक क्षेत्र में एक पुरुष बसि स्वे एरपर नारीर घर बहरे क्या कर प्रसंगे जा साराशे जदि को नारी इसलमी शरियत निर्देशना मे चलते अर्थात प्रथम माँ हिसेब मे हिसेब स्त्री हिसेबी तर दायित्व से सठीभवे पालन करते परिवार घर संसार सन्तान देखाशुना करते जो ए समस्या ना এরপর যদি ইসলামী শৈরতের নির্দেশনা মেনে চলতে পারে অর্থাৎ এমন পরিবেশে কাজ করতে হবে যেটা নারীদের সাথে পর্দারক্ষা করার জন্য এবং নারীদের নারীত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ যেখানে পর পুরুষের সাথে কোনো যোগাযোগ করতে হয় না ফ্রি মিক্সিং আছে এরকম কোনো পরিবেশ নেই যদি এই ধরনের কোনো পরিবেশ থাকে সেখানে একজন নারী কাজ করতে পারে ক্যারিয়ার গঠন করতে পারে এতে কোনো নিষেধ নেই কিন্তু তবুও জেনে রাখতে হবে এটা নারীদের প্রাথমিক দায়িত্ব নয় কারণ অর্থ উপার্জনের দায়িত্ব এটা আল্লাহতালা নারীদেরকে দেননি নারীদেরকে তাদের যাবতীয় খরচ দেওয়া এর পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তার স্বামীকে কিংবা বিয়ের আগে পিতা পিতারা বর্তমানে ভাই এবং অন্যান্য অভিভাবকদেরকে আল্লাহ তাল নারীদেরকে যে প্রাথমিক দায়িত্ব দিয়েছেন সেটাকে যদি কেউ পালন না করে কিংবা অবহেলা করে এর পরিবর্তে যদি ঘরের বাইরে গিয়ে কেরিয়ার গঠনের দিকে বেশি মনোযোগী হয় তখনই সমস্যার শুরু হয় কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়াকুল্লকুম মাসউলুন আর রাই আতিহীি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই প্রশ্ন করা হবে তার দায়িত্ব সম্পর্কে আর রাজন আলা আহলি বাইতি ওয়াহুয়া মাস উল উন আনহুম ওল মার আতুল আলা বাইতি বা আলীহা ওয়াহিয়া মাস উল আনহু পুরুষ তার পরিবারের লোকেদের ব্যাপারে দায়িত্বশীল তাদের সম্পর্কে পুরুষদেরকে জিজ্ঞাসা করা হবে আর একজন স্ত্রী লোক তার স্বামীর ঘরের তত্ত্বাবধায়ক এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে আজকাল দেখা যায় अनेक इसलमें निर्धारित नारी पुरुष सीमारेखा मानते चान ना जमन एक श्रेणी नारीबदीरा मैंने एक मेरे छोटे मे हिसेब बड़ा यज से मे एक ऐले के छोटे ऐले हिसेबा बड़ा हो तारी पुरुष मध्य को तफात नहीं जे का दिए जो काज करानो सम्भव अथच वस्तवता होंगे विभिन्न गवेषणा उठे एस नारी जो बेसि पाश्चात्य नारी क्षमत आने कन्सेप्ट के आंकड़े धरे तत बेबा देखा जाते पाल्ला दीते गए पश्चिमे बहु नारी ए हाँपिए उठे कहे यसुस्थ प्रतिजोगता तेजे के गुटे नहींक मुस्लिम बनर इस समस्त समस्या जड़िए पड़न दूज पश्चिमा समाज विज्ञानी एनिमोर ए डेविड जैसेल ता नारी जो बेसी पुरुषर मत होते चाहबें बै डिफल्ट संज्ञा अनुसारे तेी तर नारित्वर सत्तार बिरेते चाहबें फले ती असुखी हबें वास्तव में देखते पाई एक जो नारी जख जीवनटा के कैरियार घिरे आवर्तित करें सेब नारी परिवारिक जीवने निवेदित प्राण स्त्रीन किंबा असाधारण मा हुए एम दृष्टान खूब ही बरल एके बारे नहीं बोला जाूबी बिरल रसुल्लाह सल्लासम एक जो स्त्रीलोक स्वमी घर तत्वधायक विषयता जिज्ञासा नारीर जीवन अन्तम गुरुतपूर्ण एक दायित्व हमें मा हिसेबी दायित्व पालन छोट बलैन सन्तान एक बस था जो सन्तान स्वाभाविक भाव पिता मास्पर्शे एस आदब आखलाख शिखे जख चरित्र गठन है जख से शिखे को आचरण जा भलो को मंद एक शेखानों ममता प्रयोजन है शुद्म्र पता मा पक्षा सम्भव ओ समय पार हो जात जख बड़े जाए जख अलरेडी तरह चरित्र काठमो গড়ে ওঠে সেই সময় তাকে সংশোধন করা কিংবা বড় হয়ে যাওয়ার পর জোর করে আদব বাখলাক শেখানো অনেক কঠিন যে মা বাইরে কাজ করে স্বাভাবিকভাবেই সে সন্তানদেরকে সময় দিতে পারে না ফলে সন্তানদেরকে আদো বাখলাক তিনি শেখাবেন কীভাবে ওদিকে একজন ঘরের নারী যখন বাইরে চলে যান তখন স্বাভাবিকভাবে দেখা যায় ঘরের কাজগুলো করানোর জন্য বাইরে থেকে আরেকজন মহিলাকে নিয়ে আসতে হয় কর্মচারী হিসেবে এরপর কাজের লোক দিয়ে স্বামী সন্তানকে দেখাশোনা করা এই কাজগুলো করতে হয় এখন কোনটি উত্তম নিজে স্ত্রী হিসেবে স্বামীর খেদমত করা মা হিসেবে সন্তানকে বড় করা নাকি কাজের লোক দিয়ে এই কাজগুলো করানো রাসুলুল্লা সাল্লু আলু সাল্লাম বলেছেন যদি কোনো নারী পাঁচ ওক্ত সলাত আদায় করে রমাদানে সিয়াম রাখে নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে কিয়ামতের দিন তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে জান্নাতের থেকে বড় সফলতা আর কি হতে পারে একজন মুসলিম হিসেবে জান্নাতে যাওয়ার থেকেও বড় আর কি সফলতা আমাদের সামনে থাকতে পারে এবং যারা জান্নাতি হবে সেই জান্নাতি নারীদের পরিচয় দিয়ে রাসুল্লা সাল্লাহসাল্লাম বলেছেন ওই স্ত্রী জান্নাতি যে তার স্বামীর প্রতি সর্বাধিক প্রেমময়ী অধিক সন্তান দেয়নি এবং স্বামীর দিকে অধিক প্রত্যাবর্তনকারী স্বামী অসন্তুষ্ট হলে সে দ্রুত ফিরে আসে এবং স্বামীর হাতে হাত রেখে বলে আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমের স্বাদ নেব না তাই যেসব বোনেরা ঘরে থাকেন সংসার এবং সন্তান দেখাশোনা করেন যখন তাদের সামনে कैरियरबदी नारी एस नाक छिटकाते थे देखो और जीवन में कोबिशन नहीं लक्ष्य नहीं तेबेंक जगह निजे श्रम ए भलसा दीची जेखने काज कर लेना आठ दरजाई खुले जावर वादा आए अम्बन हमार लक्ष्य जाना बड़ कोशन होते जरा बहरे फ्रीमिक्सिंगवेश पुरुषर सी मिसे श्रम दीचे तेला उचित তোমার জন্য আছে পদে পদে পরপুরুষের ললুপ দৃষ্টি এবং অপমান আর আখিরাতেও আছে নিজের মৌলিক দায়িত্ব পালন না করার জবাবদিহি রাসলি সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে একজন স্ত্রীলোক তার স্বামীর ঘরের তত্ত্বাবধায়ক এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং ক্যারিয়ারবাদী নারীদের ভেবে দেখা উচিত কাকে দিয়ে তার স্বামীর খেদমত করিয়েছেন কিংবা কাকে দিয়ে নিজের সন্তানের দেখাশোনা করিয়েছেন আর এগুলো কার করার কথা ছিল খাদিজা রাজিয়াল্লাহনা ছিলেন পৃথিবীর চারজন শ্রেষ্ঠ নারীর একজন বাকি তিনজন নারী হচ্ছেন আসিয়া মারিয়াম এবং ফাতিমা এবারে আসুন দেখা যাক পৃথিবীর শ্রেষ্ঠ এই চারজন নারীর ক্যারিয়ার কী ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান এবং প্রভাবশালী বৃত্তশালী মানুষের স্ত্রী কোনো কিছুরই অভাব ছিল না তার ফেরাউনের প্রাসাদে থেকে তিনি সুখেই দুনিয়ার জীবন কাটিয়ে দিতে পারতেন কিন্তু ফেরাওয়নের দুষ্কর্ম মন্দকর্ম এবং আল্লাহর সাথে বিদ্রোহ এগুলোর সবচেয়ে বড় সাক্ষী ছিলেন আসিয়া কারণ তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তাই সেই প্রাসাদের জীবন তার কাছে দুঃসহ ঠেকেছিল এর পরিবর্তে তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন একটি ঘর যেই ঘর হবে জান্নাতে আল্লাহ তাল্লাহর কাছে এত সুন্দর সেই দোয়াটি আল্লাহআাল কোরআনে সংরক্ষণ করেছেন আসিয়া আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে আমার রব আপনার নিকটে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিও ওদিকে মারিয়াম আলহিসাল্লাম তিনি ছিলেন ইসা আলি ইসালামের মা তার প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ তালা বলেছেন ওয়া ওম্মুহ সিদ্দিকা তিনি ছিলেন একজন ধার্মিক নারী আসিয়া এবং মারিয়ামের পর যদি আমরা খাদিজা রাজহার শ্রেষ্ঠত্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই খাদিজার মধ্যে আসিয়া এবং মারিয়াম উভয়ের গুণ এবং বৈশিষ্ট্যই ছিল আসিয়া তিনি জাননাতে একটি ঘরের জন্য দোয়া করেছেন আর খাদিজাকে আল্লাহআাল নিজে ফেরেস্তা পাঠিয়ে জান্নাতের প্রাসাদের সুসংবাদ দিয়েছেন যেখানে কোনো সখাব থাকবে না যেখানে কোনো নাসব থাকবে না কোনো ক্লান্তি থাকবে না কোনো কোলাহল সরগোল থাকবে না মারিয়ামকে আল্লাহ আল্লাহ সিদ্দিকা বলেছেন আর খাদিজার ব্যাপারে রসুলুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন লোকেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে খাদিজা আমাকে সত্যবাদী বলেছে আসিয়া তিনি মা হতে পারেননি যদিও তিনি মোসা আলাহিসাল্লামের পালক মা ছিলেন ওদিকে মারিয়াম আল্লাহাম তিনি কারো স্ত্রী ছিলেন না তিনি ছিলেন একজন কুমারী মা আর খাদিজা রাদি আনহা তিনি স্ত্রী এবং মা উভয় ভূমিকায় পালন করেছেন এবং মা হিসেবে তিনি যেই ফাতিমা রাদি আল্লাহু আনহাকে বড়ো করেছেন সেই ফাতিমা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ চারজন নারীর আরেকজন ফাতিমা ছিলেন মেয়ে হিসেবে সেরা এবং জান্নাতের নারীদের সর্দার তিনি যার ব্যাপারে বলা হয়েছে সাইয়দাতুন আহলিল জান্না তিনি জান্নাতের নারীদের সর্দার পৃথিবীর শ্রেষ্ঠ এই চারজন নারীর মধ্যে একটি বিশেষ বিষয়ে মিল দেখা যায় সেই মিলটা হচ্ছে চারজনের প্রত্যেকের জীবনেই একজন করে নবী ছিলেন প্রত্যেকের জীবনই গড়ে উঠেছিল একজন নবীর জীবনকে কেন্দ্র করে আসিয়া তিনি ছিলেন মুসাই আলহি ইসালামের পালক মায়ের মতো ভূমিকা পালন করেছেন তিনি মারিয়াম আলহিয়া সালাম তিনি ছিলেন ঈসা আলহি ইসালামের মা খাদিজা রাদি আনহা তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহামের স্ত্রী এবং ফাতিমা ছিলেন তার মেয়ে সুতরাং এই চারজন শ্রেষ্ঠ নারী মা হিসেবে স্ত্রী হিসেবে এবং কন্যা হিসেবে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন এবং এভাবেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছেন সুতরাং এত কিছুর পরেও যদি কেউ খাদিজা রাদিউল্লাহুয়ানহার জীবনী আলোচনা করতে গিয়ে তার ব্যবসায়ী পরিচয়কেই বেশি হাইলাইট করেন তাহলে তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের মনে রাখা উচিত রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী হওয়ার পর খাদিজা রাদিয়া আনহা কি করেছেন তিনি তার সমস্ত সম্পত্তি সমস্ত অর্থবিত্ত খরচ করে দিয়েছেন উৎসর্গ করেছেন আল্লাহর দিনের খেদমতের জন্য দুনিয়া দৃষ্টিকোণে যেটাকে বড়ো মনে করা হয় অর্জন মনে করা হয় সেই সম্পদ তিনি খরচ করে দিয়েছেন আখিরাতের জন্য এবং এটা খাদিজা রাদি আনহার জীবন থেকে আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা আমি আপনি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য কি উৎসর্গ করেছি খাদিজা রাদিয়া আনহা তার সব কিছুই উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ এবং তার রাসুলের জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই অনেক নিয়ামত দিয়েছেন আমাদের সম্পদ স্বাস্থ্য সন্তান সময় ঘর এবং প্রত্যেকটি বিষয়ে যত এনার্জি বা স্কিল আছে যত রিসোর্স আছে সেগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহাল দিনের জন্য খাদিজা রাদিয়াল্লাহ আনহার শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ তিনি ছিলেন অধিক সংখ্যক সন্তানের জননী রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন ওয়ারাজা কানিল্লাহাজ ইজ হারামি নিসাই। আর খাদিজা থেকে আল্লাহ তাল্লামকে সন্তান দিয়েছেন অন্য কোন স্ত্রীদের থেকে দেননি খাদিজা রাজি আল্লাহ ছিলেন একজন আদর্শ মা তিনি ছিলেন মোট নয়জন সন্তানের জননী এর মধ্যে জন ছিলেন তার আগের স্বামীদের সন্তান আর আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের সাথে বিয়ের পর তিনি ছয়জন সন্তানের জননী হয়েছেন উম্মুল মুিনদের মধ্যে খাদিজাবাদে অন্য কোন স্ত্রী থেকে রাসুল উল্লাহ সাল্লাহলাম সন্তান পাননি তবে আমরা জানি ইব্রাহিম নামে রাসুলুল্লাহ সাল্লা উলাইসলামের একজন পুত্র ছিলেন ষোলো সতেরো কিংবা আঠেরো মাস বয়সেই যার মৃত্যু হয়ে গিয়েছিল এই ইব্রাহিমের মা ছিলেন মারিয়া আল কিপ্তিয়া আনহা। মিশরের সম্রাট আল মোকাউকিস মারিয়াকে উপহার দিয়েছিলেন রাসুল উল্লাহ সাল্ল্লাসাল্লামের জন্য যেহেতু মারিয়া ছিলেন মিলকে আমিন বা শরীয়ত সম্মত দাসী এ কারণে তাকে উম্মাহাতুল মিনিনের অন্তর্ভুক্ত করা হয় না খাদিজা রাদিয়া আনহার গর্ভে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লামের যে পুত্র সন্তানের জন্ম হয়েছিল তার নাম ছিল আল কাসিম তিনি তাহির কিংবা তাইয়েব নামেও পরিচিত ছিলেন আবার কারো কারো মতে খাদিজা রাদি আল্লাহু আনহা থেকে রাসুলের আরেকজন পুত্র সন্তানের জন্ম হয়েছিল যার নাম আবদুল্লাহ তিনিও অল্প বয়সে শৈশবে মারা গিয়েছিলেন খাদিজা থেকে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের চারজন কন্যা সন্তান জন্ম নিয়েছিলেন তারা হচ্ছেন জায়নাব রুকাইয়া উম্মেকুলসুম এবং ফাতিমা রাদিউল্লাহু আনহুন্না এই চারজন মেয়ে প্রত্যেকেই বয়প্রাপ্ত হয়েছেন প্রাপ্তবয়স্ক হয়েছেন এবং রাসুলের উপর ইমান এনে ইসলাম গ্রহণ করেছেন দিনদারিতার দিক থেকে তারা প্রত্যেকেই ছিলেন তাদের মহীয় সীমা খাদিজা রাদি আল্লাহ আনহার প্রতিচ্ছবি এবং মেয়েদের মধ্যে ফাতিমা রাদি আল্লাহ আনহা ছিলেন সবার সেরা খাদিজা রাদি আল্লাহু আনহার মেয়েদের জীবন কাহিনীর দিকে আমরা একটু পরেই আসছি তবে তার আগে তার সন্তান প্রতিপালন সম্পর্কেও কিছু কথা বলা দরকার খাদিজা রদি আল্লাহু আনহা তার মেয়েদেরকে তার সন্তানদেরকে বড় করেছেন এমন একটি পরিবেশে যখন পরিস্থিতি ছিল খুবই প্রতিকূল রাসুল উল্লাহ সাল্লাম যখন মক্কাবাসীদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন তখন মুশ্রিকরা দিক থেকে রাসুল্লাহ সাল্লামকে এবং তার পরিবারকে বাধাগ্রস্ত করছিল আবুল হাবের স্ত্রী খাদিজার বাড়ি লক্ষ্য করে ময়লা আবর্জনা ছুঁড়ে মারত খাদিজা রদিয়াল্লা আনহার পুত্র আবদুল্লাহার মৃত্যুর পর কাফেররা উল্লাসে ফেটে পড়ে আবুল হহাব উল্লাস করে বলেছিল এবার মুহাম্মাদের বংশ নির্বংশ হয়ে গেছে এই সব কটু কথা মানসিক যন্ত্রণা এগুলো সহ্য করতে হয়েছে খাদিজাকে এর এরপরেও তিনি সন্তানদেরকে উত্তমভাবে লালন পালন করে বড় করেছেন যে কারণে আমরা দেখতে পাই পরবর্তীতে খাদিজা রাজি আনহার চারজন মেয়ের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়েছে দুইজন খলিফার সাথে আর অন্য মেয়ে জাইনাবের স্বামীও ছিলেন একজন উত্তম মুসলিম খাদিজা রাজিয়াল্লাহানহা একজন আদর্শ মা হিসেবে সন্তানদেরকে উত্তম যত্ন দিয়ে লালন পালন করেছেন এটি বর্তমান যুগের নারীদের জন্য একটি বড় শিক্ষা বর্তমানে নারীরা सन्तान माँ हवा के एक झामला बोझा मन करें अथच सतान कष्ट स्वीकार एमकी सन्तान की, की बुकर दूध खावानों मध्य बिराट फजिलत ए सब रही है रसल सल्लाहम एक एजन नारी गर्भधारण शुरू कर सतान प्रसव और परवर्तीध छड़ानों समय पर कष्ट से इसलामी राष्ट्रे सीमान रक्ष मतो सके नारी जदि ओई समय मध्य इंतकाल तब से शहीद समान स्वब लाभ कर এই হাদিসে একজন নারীর মা হওয়া এবং সন্তান প্রতিপালনের বিষয়টিকে ইসলামী রাষ্ট্রের সীমান্তরক্ষীর সমান সবাবের সাথে তুলনা করা হয়েছে ইসলামী রাষ্ট্রের সীমান্তরক্ষী বা মোরাবিদ তিনি রিবাতে থাকেন সীমান্তরক্ষার দায়িত্বে থাকেন প্রতি মুহূর্তে সর্বোচ্চ ত্যাগের জন্য তিনি প্রস্তুত থাকেন এ কারণেই তাদের সোয়াব সবচেয়ে বেশি একজন নারী যদি সন্তান প্রতিপালন এবং সন্তান জন্মদান এই সময়ের মধ্যে ইন্তেকাল করেন তাহলে সে শহীদের সমান স্বভাব লাভ করবে এ কারণেই রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বলেছেন তোমরা এমন মেয়েদেরকে বিয়ে করো যারা স্বামী ভক্ত যারা স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসে এবং অধিক সন্তানের জন্ম দেয় আর সন্তানদেরকে আদর যত্ন সহকারে লালন পালন করে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কারণ নেক সন্তান বেশি হলে আমার উন্মতের সংখ্যা বৃদ্ধি পাবে আর উম্মতের সংখ্যা বেশি হওয়ার কারণে আমি অন্যান্য উম্মতের সামনে সখর এবং গৌরব করতে পারব। আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম সমস্ত নারীদের মধ্যে কুরাইশ নারীদেরকে শ্রেষ্ঠ বলেছেন এই শ্রেষ্ঠত্ব তাদের জ্ঞান বংশমর্যাদা অর্থবিত্ত কিংবা পেশাগত কারণে বলেননি বরং সন্তানের প্রতি তাদের মমতার জন্য এবং স্বামীর প্রতি তাদের ভালোবাসার জন্য বলেছেন রাসুল্ল সাল্লি ইসলাম বলেছেন উষ্টারোহী মহিলাদের মধ্যে কুরাইশ বংশ মহিলারাই সর্বোত্তম তারা শিশুদের প্রতি স্নেহশীলা এবং স্বামীর সম্পদ রক্ষার্থে উত্তম হেফাজতকারীণী প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা এই ছিল খাদিজা রাদি আল্লাহুয়ানহার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার ব্যাপারে আমাদের কিছু পর্যালোচনা খাদিজা রাদি আনহার ব্যাপারে যত আলোচনাই করা হোক না কেন তার জীবন থেকে শিক্ষণীয় বিষয় উপকারী মণিমুক্তা আহরণ করা কখনোই শেষ হবে না এই প্রসঙ্গে শুধু একটি বিষয় বলেই আমরা পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি রসদুল্লাহ সাল্লাম কখনোই খাদিজার ব্যাপারে কথা বলতে ক্লান্ত হতেন না তিনি সব সময় খাদিজার কথা স্মরণ করতেন এবং তার কথা বলতেই থাকতেন বলতেই থাকতেন কাজেই আমাদের উচিত বারবার আমাদের মা উম্মুল মিনীন খাদিজা রাদি আনহার জীবনকে গভীরভাবে অধ্যয়ন করা পর্যালোচনা করা এবং সেখান থেকে শিক্ষণীয় মনিমুক্ত আহরণ করা যেন সেগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি আজকের পর্বের আলোচনার দ্বিতীয় অংশ উম্মুল মিনীন খাদিজা রাদি আনহার সন্তান এবং তার নাতি নাতনীদের কাহিনী জায়নাব রাদি আনহা তিনি ছিলেন খাদিজা রাদি আনহার বড় মেয়ে জাইনবের বিয়ে হয়েছিল আবুল আজ ইবনে রাবির সাথে এই আবুল আস ছিলেন খাদিজার ভাগ্নে আবুল আসের মা হালা আিন্তে খোয়াইলিদ তিনি ছিলেন খাদিজার আপন বোন সুতরাং খাদিজা রাদি আল্লাহুয়ানহা তার বোনের ছেলের কাছে তার বড় মেয়ে জাইনবের বিয়ে দিয়েছিলেন জাইনব এবং আবুল আসের বিয়ে হয়েছিল নবুয়তের পূর্বে বিয়ের সময় জাইনবের বয়স ছিল বারো কিংবা তেরো বছর খাদিজা রাদি আল্লাহুয়ানহা তিনি নিজেই পছন্দ করে বোনের ছেলের কাছে মেয়ের বিয়ে দিয়েছিলেন একদিন তিনি রাসুল্লাহ সাল্লাহ উলিয়া সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি তো আমার বোন হালার ছেলে আবুল আসকে চেনেন সে একজন ভালো ছেলে এবং আস্থাবান আমি তার কাছে আমার মেয়ে জাইনবকে বিয়ে দিতে চাই খাদিজার আগ্রহ দেখে রাসুল উহ সাল্লাহ সাল্লাম এতে সম্মতি দিলেন এবং আবুল আসের সাথে জাইনবের বিয়ে হয়ে গেল এরপর এলো ইসলামের যুগ তখন খাদিজা রদি আল্লাহু আনহা সহ তার সব মেয়েরাই ইসলাম গ্রহণ করলেন কিন্তু জাইনাবের স্বামী আবুল আস ইসলাম গ্রহণ করল না জাইনাবাতি আল্লাহান হয়ে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন জ্যান তার স্বামী ইসলাম গ্রহণ করেন কিন্তু আবুল আজ সে বলল ইসলাম গ্রহণ করলে লোকেরা বলবে আমি আমার স্ত্রীর কারণে ইসলাম গ্রহণ করেছি অর্থাৎ লোকে কি বলবে সামাজিকতা এই ভয়ের কারণে আবুল আজ ইসলাম গ্রহণ থেকে দূরে থাকলো সে তার পুরুষালী অহংবোধ এবং গোত্রীয় অহংবোধকে প্রাধান্য দিল হেদায়ত গ্রহণ করলো না লোকের কথা থেকে বাঁচার জন্য বাবদাতার ধর্ম ও পূর্বপুরুষের ধর্ম আঁকড়ে রইল তবে আবুল আজ ছিল একজন উত্তম স্বামী সে জায়নাবকে খুবই ভালোবাসত এভাবেই দিন কাটতে লাগল জায়নাব একজন মুসলিম নারী হয়েও আবুলাসের সাথে সংসার করতে লাগলেন এর কারণ তখনও পর্যন্ত আল্লাহ তাল্লাহ কাফির স্বামীর অধীনে থাকা মুসলিম নারীদের বৈবাহিক বৈধতার বিধান সম্পর্কে কোনো আয়াত নাজিল করেননি ষষ্ঠ হিজড়িতে হুদাইবিয়ার চুক্তির পর সুরা মুমতাহিনার এই আয়াতটি নাজিল হয়েছিল যেখানে আল্লাহআাল্লাহ বলেছেন লাহনা হিল্লুল্লাহমা লাহনা এই মুসলিম নারীরা কাফেরদের জন্য হালাল নয় এবং কাফেরাও এবং কাফেররাও এই মুসলিম নারীদের জন্য হালাল নয় কিন্তু যেহেতু তখনও এই সংক্রান্ত বিধান নাজিল হয়নি তাই জাইনাবরাদি আনহা আবুল আসের সাথে সংসার করতে লাগলেন ওদিকে মক্কায় আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের দাওয়াতি কার্যক্রম চলতে লাগল মুর্শিকরা এর প্রবল বিরোধিতা করতে লাগলো তবুও কিছুতেই দাওয়াত থামিয়ে রাখা যাচ্ছিল না এই অবস্থায় কুরেশরা সর্বাত্মক চাপ প্রয়োগ করার সিদ্ধান্ত নিল ওরা বলাবলি করতে লাগলো তোমাদের ধ্বংস হোক তোমরা কি না মুহাম্মদের বিয়ে করে ঘরে এনে তুলেছ আর তার বোঝা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছ তোমরা মুহাম্মদের মেয়েদেরকে ওর বাড়িতে ফেরত পাঠাও তাহলে সে এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তোমাদের দিকে মনোযোগ দেওয়ার সময় পাবে না কাফিররা বললো এটা তো দারুণ যুক্তি এরপর তারা সবাই মিলে দল বেঁধে গেল জাইনাব রাদিয়াল্লাহ আনহার স্বামী আবুল আসের কাছে তাকে বলল আবুল আস তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও তাকে তার পিতা মুহম্মদের কাছে পাঠিয়ে দাও আবুল আস জাইনব রাজি আল্লাহ আনহাকে খুবই ভালোবাসতেন তিনি বললেন আল্লাহর কসম কখনোই নয় তোমাদের কথায় আমি আমার স্ত্রীকে পরিত্যাগ করতে পারি না জয়নাবের পরিবর্তে সমস্ত নারীদেরকে এনে দিলেও সেটা আমার কাছে পছন্দ নয় জাইনাবের স্বামী আবুল আসের এই আচরণকে পরবর্তীতে আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম অনেক প্রশংসা করেছিলেন তিনি আবুল আসের আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এবং প্রতিশ্রুতি রক্ষা করার প্রশংসা করেছিলেন সুতরাং কাফেরদের অনুরোধ সত্ত্বেও আবুল আজ জাইনাবকে পৃথক করলেন না জাইনাব রাজিয়াল্লাহানহা থেকে গেলেন তার স্বামী আবুল আসের কাছে ওদিকে নবুত্বের তেরোতম বর্ষে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম হিজরত করলেন মদিনায় চলে আসলেন হিজরতের কিছুদিন পর থেকেই রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম কাফেলা পাঠিয়ে কুরাইশদের ব্যবসায়ী কাফেলাকে আটক করতে লাগলেন এটা ছিল রাসুলের পক্ষ থেকে কুরাইশদের উপরে আরোপ করা অর্থনৈতিক অবরোধ যেহেতু মক্কার ওই মুশ্রিকরা মুসলিমদেরকে সাহাবিদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে সাহাবিদের ঘর মালামাল সম্পত্তি সবকিছু কিছু বাজেয়াপ্ত করেছে কাজেই রাসুল্লাহ সাল্লাস্লাম সিদ্ধান্ত দিলেন মক্কার কুরাইশরাও মদিনার উপর দিয়ে ব্যবসা করতে পারবে না যদি করে তাহলে তাদের কাফেলা বাজেয়াপ্ত করা হবে আটক করা হবে এর কারণে ধীরে ধীরে উত্তেজনা বাড়তে লাগলো সংঘাত বাড়তে লাগলো দুই পক্ষের মধ্যে শুরু হয়ে গেল সামরিক সংঘাত এমনই একটি ঘটনার প্রেক্ষিতে সংঘটিত হলো বদরের যুদ্ধ মুসলিমরা মদিনা থেকে বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফেলা আক্রমণ করতে কিন্তু আল্লাহর ইচ্ছায় আবু সুফিয়ানের কাফেলা তাদের হাত পোসকে চলে যায় আবু সুফিয়ান কাফেলা নিয়ে মক্কায় পালিয়ে যেতে সক্ষম হয় ওদিকে মক্কা থেকে এসে হাজির হয় আবু জাহেলের বাহিনী তখন রাসুল্লাহ সাল্লাইের সাথে ছিলেন ৩১৩ তেরো মতান্তরে তিনশো সতেরো জন সাহাবি তাদেরকে নিয়ে তিনি যুদ্ধ অংশগ্রহণ করলেন এবং এটা ছিল বদরের যুদ্ধের ঘটনা এই যুদ্ধে আল্লাহ আল্লাহ মুসলিমদেরকে নিরঙ্কুশ বিজয় দিলেন মক্কার কাফেরদের মধ্যে সত্তর জন নিহত হলো আরও সত্তর জন বন্দী হল যুদ্ধবন্দীদেরকে নিয়ে আসা হলো আল্লাহ রাসুলের সামনে এটা ছিল ইমান এবং কুহুরের প্রথম সংঘাত তখন আল্লাহ তাল্লাহ যুদ্ধবন্দীদের ক্ষেত্রে কোনো বিধান নাজিল করেননি তাই যুদ্ধবন্দীদের সাথে কী ব্যবস্থা নেওয়া হবে এই প্রসঙ্গে সাহাবিদের সাথে আলোচনা করলেন রাসুল উহসুল্লাহসাল্লাম আবু অকর রাজিউল্লাহানহু মতামত দিলেন মুক্তিপণ নিয়ে এই বন্দীদেরকে ছেড়ে দেওয়া হোক কিন্তু ওমর রাজি আল্লাহানহু মতামত দিলেন যেহেতু এটা ইমান এবং কুহুরের প্রথম সংঘাত তাই এই বন্দীদেরকে মুক্তি না দিয়ে হত্যা করাই অধিক যুক্তিসঙ্গত পরবর্তীতে অমর আদি আনহুর মতের সমর্থনেই আল্লাহ তালা আয়াত নাজিল করেছিলেন কিন্তু তার আগেই সাহাবিদের সাথে পরামর্শ করে রাসুল উহ সাল্লা উলাইসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন মুক্তিপণ নিয়ে বদরের বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে যখন বন্দীদেরকে সামনে নিয়ে আসা হলো তখন দেখা গেল বন্দীদের মাঝে আছে রাসুলুল্লাহ সাল্লাহ উল্লাহলামের মেয়ের জামাতা অর্থাৎ জাইনবের স্বামী আবুল আস কাফিরদের পক্ষে যুদ্ধ করতে আবুল আস পদর প্রান্তরে এসেছিল আবুল আসির জন্য মুক্তিপণ চাওয়া হল তখন আবুল আসির মুক্তিপন নিয়ে মক্কা থেকে মদিনায় এসেছিল তার ভাই আমর ইবনের আবি মুক্তিপন হিসেবে পাঠানো হয়েছিল একটি স্বর্ণের হার বা নেকলেস রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই স্বর্ণের হারটা হাতে নিয়ে চমকে উঠলেন কারণ এটা ছিল খাদিজা রাদি আল্লাহ আনহার হার সাথে সাথে রাসুল্লাহ সাল্লাহামের মন বিষণ্ন হয়ে গেল কারণ তার মনে খাদিজার স্মৃতি জেগে উঠল তিনি একটি পাতলা কাপড় দিয়ে নিজের চেহারা ঢেকে ফেললেন এতদিন এই হারটা ছিল রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের মেয়ে জাইনাব রাজি আনহার কাছে জাইনাবের বিয়ে সময় খাদিজা রাজি আনহা সেটা তাকে উপহার দিয়েছিলেন আর বদরের যুদ্ধে বন্দী হওয়ার পর আবুল আসের স্ত্রী জাইনব রাজি আনহা সেই হারটি পাঠিয়ে দিয়েছিলেন তার স্বামীর মুক্তিপণ হিসেবে খাদিজাকে তো রসুলুল্লাহ সাল্লুসাল্লাম আগেই হারিয়েছেন ওদিকে হিজরতের পর থেকে বড়ো মেয়ে জাইনবের কাছ থেকেও তিনি বিচ্ছিন্ন ছিলেন তাই জাইনাবের পাঠানো হারটা দেখে রাসুলের মনে একই সাথে দুইজন প্রিয় মানুষের স্মৃতি জাগে উঠল একদিকে খাদিজা রাদি আল্লাহুয়ানহা এবং বড় মেয়ে জাইনাব রাদি আল্লাহুয়ানহা রাসুল উল্লা সাল্লিয় সাল্লাম বিষণ্ন হয়ে গেলেন এমন সময় তিনি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন জাইনাব তার স্বামীর মুক্তিপণ হিসেবে এই হার পাঠিয়েছে তোমরা চাইলে এই বন্দিকে ছেড়ে দিতে পারো এবং হারটি তাকে ফেরত দিতে পারো সাহাবাইকেরাম বললেন ইয়া রাসুল্লাহ আপনার জন্য আমরা সেটাই করব। এই বলে সাহাবাইকেরাম রাজি হয়ে গেলেন এবং আবুল আসকে মুক্তি দিয়ে দিলেন সেই সাথে ফেরত দিলেন খাদিজা রা আল্লাহ আনহার সেই নেকলেস আমরা আগেই বলেছি তখনও পর্যন্ত আল্লাহতাল মুশ্রিকদের সাথে মুসলিমদের বিয়ে হারাম হওয়া সংক্রান্ত বিধান নাজিল করেননি এর এরপরেও রাসুল্লাহ সালসাল্লাম চাচ্ছিলেন না তার মেয়ে জাইনাব একজন মুশ্রিকের সাথে ঘর সংসার করবে এটা শোভনীয় ছিল না তাই আবুল আসকে মুক্তি দেওয়ার সময় রাসুল্ল্লাহ সাল্ল্লা সাল্লাম শর্ত দিলেন আমার মেয়েকে আমার কাছে ফেরত পাঠিয়ে দিবে। আবুল আজ এতে রাজি হলো কিন্তু মক্কায় পৌঁছানোর পর আবুল আজ এই কথা মানতে বাধ্য ছিল না কারণ স্বাভাবিকভাবেই তখন সে ছিল কাফেরদের নিজেদের এলাকায় সেখানে সে ছিল মুক্ত এবং স্বাধীন তাকে বাধ্য করার মতো কেউ ছিল না কিন্তু সেই মূশ্রিক অবস্থাতেও আবুল আজ তার কথা রাখলো প্রতিশ্রুতি পূরণ করলো এবং আল্লাহ রাসুলকে যা কথা দিয়েছিল সেটা পালন করল এ কারণে পরবর্তীতে রাসুল্ল সাল্লুয়াল্সাল্লাম আবুল আসের প্রশংসা করেছেন তার প্রতিশ্রুতি রক্ষার প্রশংসা করেছেন আবুল আস সিদ্ধান্ত নিল রাসুলের বড় মেয়ে জাইনবকে মদিনায় পাঠিয়ে দেবে কিন্তু মক্কার মুশ্রিকরা এই খবর টের পেয়ে গেল ফলে তারা বাধা দিতে লাগলো আবুল আস প্রথমে ভেবেছিলেন হয়তো তাকে কেউ বাধা দেবে না তিনি মক্কাবাসীদের ব্যাপারে সুধারণা করেছিলেন কিন্তু মক্কাবাসীরা বলল জাইনবকে কোথায় পাঠাচ্ছ আমরা কিছুতেই তাকে ওর বাবার কাছে দিতে দেব না সে এখানেই থাকবে ইমনি এসাহাকের বর্ণনা অনুসারে জাইনাব রাজিয়াল্লাহ আনহা মদিনার উদ্দেশে রওনা দিলেন তিনি ছিলেন উঠের উপরে বসা এমন সময় কুরেশদের দুইজন দুর্ভাগা ব্যক্তি জয়নবকে পিছু ধাওয়া করলো। সেই দুইজনের একজনের নাম ছিল হাব্বাব ইবনে আসাদ সে এসে জৈনবের উঠের উপর আক্রমণ করল উঠের গলা কেটে দিল ফলে উঠ মাটিতে পড়ে গেল এবং জাইনাব রাদি আনহা সেই উপর থেকে ছিটকে পড়লেন একটা পাথরের উপরে তিনি আঘাত পেলেন তার শরীর থেকে রক্ত বের হতে লাগল কি সেই সময় জায়নাব রাদিয়া আনহা ছিলেন গর্ভবতী ফলে তার পেটের সন্তান নষ্ট হয়ে গেল হাব্বাব ইবনে আসোয়াদের এই মন্দ কাজের কারণে রসুলুল্লাহ সাল্লু আল্লাহলাম মৃত্যুদণ্ড ঘোষণা করলেন হাব্বাবের জন্য মক্কা বিজয়ের সময় ঘোষণা দিলেন যারা ক্ষমার অযোগ্য অপরাধী তাদের মধ্যে হাব্বাব ও একজন যদিও পরবর্তীতে হাব্বাব ইসলাম গ্রহণ করায় রসুল্লাহ সাল্লু আল্লাহাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন কারণ ইসলাম গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তির পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যায় জাইনব রাদি আল্লাহ আনহা সেই উটের উপর থেকে পরে যাওয়ার কারণে যে আঘাত পেয়েছিলেন সে কারণে মৃত্যু পর্যন্ত যন্ত্রণা অনুভব করতেন এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে তিনি শারীরিক এবং মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন এই অসুস্থতা তার জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই পুরোপুরি সেরে ওঠেনি এই অসুস্থতার কারণেই পরবর্তীতে নবম হিজড়িতে তিনি ইন্তেকাল করেন এ কারণে আলেমদের অনেকে জাইনাব রাজি আনহাকে শহীদ মনে করেন এবং তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু মনে করেন রাসুল্ল্লাহ সাল আলহাম বলেছেন জাইনাব সে ছিল আমার সবচেয়ে ভালো আমাকে ভালোবাসার কারণেই তাকে কষ্ট পেতে হয়েছে যাই পরবর্তীতে জাইনাব রাজি আল্লাহা হিজরত করে মদিনায় চলে এসেছিলেন ওদিকে আবুল আস স্ত্রীর বিচ্ছেদে একাকি দিন কাটাতে লাগল মক্কায় সে ছিল মক্কার বড়ো ব্যবসায়ী শীত এবং গ্রীষ্মে ইয়েমেন এবং সিরিয়াতে তার বাণিজ্য কাফেলা নিয়মিত সফর করতো ষষ্ঠ হিজরিতে একটি ঘটনা ঘটল আবুল আস তার ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়া গিয়েছিল সেখানে প্রায় একশো সত্তরটি উঠ ছিল সুতরাং এটা ছিল একটি বিশাল কাফেলা এবং সেই কাফেলায় মক্কার মুশ্রিকদের অনেক ধন ছিল ব্যবসা শেষে ফেরার পথে কাফেলা যখন মদিনার কাছাকাছি এলো তখন নবী সাল্লাহাম জায়দ ইবনে হারিসের একটি বাহিনী পাঠিয়েছিলেন সেই কাফেলাকে আটক করার জন্য জায়দ গিয়ে সেই কাফেলা সবাইকে গ্রেফতার করলেন এবং তাদের মালামাল নিয়ে মদিনায় চলে আসলেন কিন্তু আবুল আস কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলো কাফেলার এই পরিণতি দেখে আবুল আজ মক্কায় চলে গেল না বরং রাতের অন্ধকারে চুপি চুপি মদিনায় এসে প্রবেশ করল এবং সোজা গিয়ে হাজির হলো তার স্ত্রী জায়নাবরাদি আল্লাহ আনহার ঘরে তার কাছে এসে আবুল আস আশ্রয় চাইল রাত কেটে গেল পরদিন সকালে রসুল্ল সাল্লাহ সাল্লাম সাল্লাতের জন্য মসজিদে গেলেন তিনি মেহেরবে দাঁড়ালেন আল্লাহু আকবার বলে তাকবিরে তাহরিমা বাঁধলেন মুক্তাদিরাও তাকবিরে তাহরিমা বাঁধছেন এমন সময় পেছন দিকে মেয়েদের কাতার থেকে জাইনব রা দিয়া আল্লাহু আনহার কণ্ঠস্বর ভেসে এল তিনি বললেন ওহে লোকসকল আমি মুহাম্মাদের কন্যা জাইনাব বলছি আমি আবুল আজকে নিরাপত্তা দিয়েছি আপনারাও তাকে নিরাপত্তা দিন এরপর সালাদ শুরু হয়ে গেল এবং সালাদ শেষ হওয়ার পর রসুল্লাহ সাল্লাম পেছন দিকে লোকেদের দিকে ফিরে জিজ্ঞেস করলেন আমি যা শুনেছি তোমরাও কি তা শুনেছ লোকেরা জবাব দিল হ্যাঁ ইয়ার রসুল আল্লাহ রসুল বললেন যার হাতে আমার জীবন সেই সত্তার কসম অর্থাৎ আল্লাহর কসম করে বলছি আমি তো এই ঘটনার কিছুই জানি না কী আশ্চর্যকাণ্ড মুসলিমদের একজন দুর্বল সদস্যাও শত্রুকে নিরাপত্তা দিচ্ছে সে তো সমস্ত মুসলিমদের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দিয়ে দিয়েছে এরপর রাসুল উহ সাল্লা উল্লাম ঘরে গিয়ে মেয়ে জাইনাবকে বললেন তুমি আবুল আসের থাকার ব্যবস্থা করো কিন্তু জেনে রেখো তুমি আর তার জন্য হালাল নও যতক্ষণ সে মুশ্রিক থাকবে জাইনাব রাজি আল্লাহু আনহা রাসুল উহ সাল্লাহসাল্লামের কাছে আবেদন জানালেন যেন আবুল আসকে তার কাফিলার মালামাল সহ মুক্তি দেওয়া হয় পরবর্তীতে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের অনুরোধের ভিত্তিতে সাহাবায় কেরাম আবুল্লাসকে আবারও মুক্তি দিলেন এবং তার মালামাল ফিরিয়ে দিলেন আবুল আস তার কাফিলা নিয়ে মক্কায় পৌঁছাল এবং মক্কায় যাওয়ার পর মক্কার মুশ্রিকদেরকে তাদের মালামাল বুঝিয়ে দিল এরপর তিনি প্রশ্ন করলেন হে কুরাই সে লোকেরা আমার কাছে তোমাদের কি আর কোনো পাওনা আছে তারা বলল না আল্লাহ তোমাকে উত্তমভাবে পুরস্কার দান করুন আমরা তোমাকে একজন চমৎকার প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পেয়েছি এরপর আবুল আস বললেন আমি তোমাদের হক পূর্ণভাবে আদায় করেছি এখন আমি ঘোষণা দিচ্ছি আশাদু আল্লাহ ইলাহ আল্লাহ ও আন্না মুহাম্মাদ আবদুহু হু ও রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ উলিয়া সাল্লাম তার বান্দা ও রাসুল আবুল আস বললেন আমি মদিনায় থাকলেই ইসলামের ঘোষণা দিতে পারতাম কিন্তু তা দেইনি এই কারণে যে তখন তোমরা বলতে আমি তোমাদের সম্পত্তি আত্মসাত করার জন্যই এই ঘোষণা দিয়েছি কিন্তু এখন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি তোমাদের প্রত্যেকের মাল্লামাল ফেরত দিয়েছি এবং তোমাদের দায়িত্ব থেকে মুক্তি পেয়েছি তাই আমি বিশুদ্ধ চিত্তে ইসলামের ঘোষণা দিচ্ছি এটা ছিল সপ্তম হিজড়ি মোহরম মাসের ঘটনা এরপর আবুল আজ জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় রসুল্লাহ সাল্লাস্লামের খিদমতে গিয়ে হাজির হন তখন রাসুল্ল সাল্লু আলু সাল্লাম তার বড়ো মেয়ে জাইনবকে অনুমতি দিলেন আবুল আসের সাথে ঘর সংসার করার জন্য এটাই ছিল খাদিজা রাদিয়া আনহা এবং রাসুল্ল সাল্লাহ আলু আসলামের বড় মেয়ে জাইনাবের কাহিনী আবুল আস এবং জাইনাবের সংসারে দুইজন সন্তান জন্ম হয়েছিল তাদের একটি ছেলে এবং একটি মেয়ে আবুল আসের ছেলে আলী হিজরতের আগেই মক্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং রসুল্লাহ সাল্লাম তাকে নিজ দায়িত্বে লালন করতেন মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল্লু সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন তখন এই আলী তিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লু আলু স্লামের সাথে একই উটের পিঠে সবার হয়ে আবুল আসের ছেলে আলী বালেক হওয়ার পূর্বেই ইন্তেকাল করেন আবুল আস এবং জাইনবের মেয়ে উমামা তিনি দীর্ঘ হায়াত লাভ করেছিলেন এই উমামাকে রসুল্ল সাল্লু আলু সাল্লাম খুবই ভালোবাসতেন কারণ তিনিই ছিলেন রসুলুল্লাহ সাল্লু আলু আসলামের প্রথম নাতনি বুখারি এবং মুসলিমের হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মসজিদে গেলে উমামা বিনতে আবিল আসকে সাথে নিয়ে যেতেন কখনো কখনো তাকে কোলে নিয়েই সোলাতে ইমামতি করতেন আইসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন একবার রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম একটি স্বর্ণের নেকলেস হাদিয়া পেলেন এবং এটা এত চমৎকার ছিল যার মতো আর কোনো কিছুই কখনো দেখা যায়নি সেই স্বর্ণের হারটি দেখার জন্য উম্মুল মিনরা সবাই একটি ঘরে এসে জড় হলেন उमामा तक छिका बयसी बालूते खिलाधला रसल सलोल्लाम्र स्त्री तुम्हारा स्वर्ण हाड़टर बेपारे मने कर स्त्री सकले जवाब दिलेंटा खूब ही आश्चर्यजनकर मत कई कोचुरा देखी रसल सलोल्लाहल्लम घोषणा दिलेंहलेबाई मध्य जाके सब चे बी भलोबासी के हाटी उपहार देव আয়েসার আদি আল্লাহু আনহা বলেন এই কথা শুনে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল অর্থাৎ আয়েশার আদি আনহা আশঙ্কা করলেন না জানি অন্য কোনো স্ত্রীকে রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম এই হাটটি উপহার দিয়ে ফেলেন একই ভাবে অন্যান্য উমুল মিনীনরাও আশঙ্কা করতে লাগলেন যা আয়েশার আদি আল্লাহু আনহা আশঙ্কা করেছিলেন প্রত্যেকেই চিন্তাগ্রস্ত হয়ে গেলেন এমন সময় রাসুলুল্লাহ সাল্লু আলিয়া তার প্রিয় নাতনি উমামাকে ডেকে আনলেন এবং তার গলায় সেই স্বর্ণের হাটটি পরিয়ে দিলেন তখন উম্মুল মিনীনরা সকলেই হাফ ছেড়ে বাঁচলেন এবং সকলের চেহারায় খুশি ও আনন্দের চিহ্ন ফুটে উঠল রাসুলের বড় মেয়ে জাইনাব রাজি আল্লাহুয়ানহা অষ্টম বা নবম হিজরিতে ইন্তেকাল করেন তখন এই উমামাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন ফাতিমা রাজি আনহা। ফাতিমা রাজি আল্লাহু আনহার মৃত্যুর পর উমামাকে বিয়ে করেছিলেন আলী ইবনে আবি তলিফ রাজি আনহু। মৃত্যুর আগেই ফাতিমা রাজি আল্লাহু আনহা আলীকে বলে গিয়েছিলেন আমার মৃত্যুর পর আপনি আমার বোনের মেয়ে উমামাকে বিয়ে করবেন এ কারণে আলী রাজি আল্লাহু ফাতিমার বোনের মেয়ে এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের নাতনি উমামাকে বিয়ে করেছিলেন খাদিজা রাজি আনহার অন্য দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের জীবনী এবার সংক্ষেপে জানা যাক ইসলামের আগমনের পূর্বে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবু আহাবের দুই ছেলের সাথে তাদের নাম ছিল উতবা এবং উতাইবা কিন্তু আল্লাহ তালা যখন সুরা লাহাব নাজিল করলেন যেখানে আবুল হাব এবং তার স্ত্রী উম্মে জামিলের ভূমিকার নিন্দা করা হয় তখন আবুল হাব ক্ষিপ্ত হয়ে উঠল এবং সে তার ছেলে উৎপাকে বলল তুমি যদি মোহাম্মদের মেয়ে রুকাইয়াকে তালাক দিয়ে বিদায় না করো তাহলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তখন উত্পা তার পিতামাতাকে খুশি করার জন্য রুকাইয়াকে তালাক দিল আবুল হাহাবের বড় ছেলে উৎপা সম্মানের সাথেই এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কিন্তু আবুল হাবের ছোট ছেলে উতাইবা সে রসুলুল্লাহ সালুল্লাহ আলু সাল্লামের সাথে অপমানজনক আচরণ করেছিল সে যখন উম্মে কুলসুমকে তালাক দেয় তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে অপমান করার জন্য উতাইবা বলেছিল লোকেরা সবাই শোনো আমি মোহাম্মদ মোহাম্মদের দাওয়াত এবং মোহাম্মদের মেয়েকে একসাথে প্রত্যাখ্যান করলাম শুধু তাই নয় উতাইবা উম্মে কুলসুমকে তালাক দেওয়ার পর রসুল্লাহ সাল্লি সাল্লামের সামনে এসে বেয়াদিপূর্ণ আচরণ করতে থাকে উতাইবা হুমকি দিয়ে বলে আপনি আর কখনও আমার কাছে আসবেন না আমিও আর আপনার কাছে আসবো না এ কথা বলেই সে রাসুল্লাহ সাল্লু আলু আসলামের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাতে রাসুলুল্লাহ সাল্লাইস্লামের জামার কিছু অংশ ছেঁড়ে যায় তার এমন দুর্ব্যবহারে রাসুল্লাহ সাল্লাহ আসলাম মনকষ্ট পান এবং আল্লাহর কাছে দোয়া করেন এই বলে যে আল্লাহ আপনি আপনার কুকুরদের মধ্য থেকে কোনো একটি কুকুরকে তার উপর বিজয়ী করে দেন এখানে লক্ষণীয় আবুল হাবের দুই ছেলেই রাসুলের দুই মেয়েকে তালাক দিয়েছিল কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আবুল হাবের বড় ছেলেকে অভিশাপ দেননি কারণ সে রাসুলের সাথে বেদুবিপূর্ণ আচরণ করেনি কিন্তু আবুল হাহবের ছোটো ছেলে উতাইবা রাসুলের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করেছিল এ কারণে আল্লাহ রসুল্লা সাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন এবং আল্লাহ তা আলাহ রাসুল্ল সাল্লা সাল্লামের এই দুয়া কবুল করেছেন উতাইবা তখন একটি কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল এক স্থানে যাত্রা করার পর তারা রাতে যাত্রা যাত্রাবিরতি করল সেখানে বিশ্রাম নিচ্ছিল এমন সময় একটি নেকড়ে এসে আশেপাশে ঘুরতে লাগল এটা দেখেই উতাইবা বুঝতে পারলো। আজ সে আর কিছুতেই বাঁচতে পারবে না জীবনের আশঙ্কায় উতাইবা কাফিলার সমস্ত লোকেদের মাঝে রাতে ঘুমানোর ব্যবস্থা করেছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই নেকড়ে রাতের বেলা সকলকে ডিঙিয়ে ঠিক সেখানেই এসে উপস্থিত হয় যেখানে উতাইবা ঘুমিয়েছিল এবং তাকে কামড়ে খামচে রক্তাক্ত করে তার প্রাণ শেষ করে দেয় আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সাথে দুর্ব্যবহারের কারণে এটাই হয়েছিল আবুল আহবের ছোটো ছেলে উতাইবার পরিণতি উল্লেখ্য রুকাইয়া কিংবা উম্মে কুলসুম কেউই আবুল হাবের ছেলেদের সাথে স্বামী হিসেবে বসবাস করেননি তার আগেই তাদের তালাকের ঘটনা ঘটেছিল পরবর্তীতে রুকাইয়ার বিয়ে হয়েছিল উসমান ইবনে আফ্বানের সাথে উসমান ইবনে আফান রুকাইয়ার সাথে আবিসিনিয়া হিজরত করেছিলেন সেখানে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল যার নাম আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে উসমান খাদিজা রদিয়া আনহা এই সন্তানকে দেখে যেতে পারেননি কারণ আবদুল্লাহ আবিসিনিয়াতে থাকাকালেই মৃত্যুবরণ করেন সেখানে একটি দুঃখজনক ঘটনা শিকার হয়ে তিনি ইন্তেকাল করেন আবদুল্লাহ যখন বালক বয়সী ছিলেন তখন একটি মোরক তার চোখে এসে আক্রমণ করে ঠোকর মারে ফলে সেখানে ইনফেকশন হয়ে যায় ঘা হয়ে যায় যা পরবর্তী শরীরে ছড়িয়ে যায় সেখানেই তিনি ইন্তেকাল করেন যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই সময়ে রুকাইয়া রাদিয়া আনহা তিনি ছিলেন অসুস্থ এ কারণে রুকাইয়ার সাথে থাকার জন্য ওসমান রাধিয়াল্লাহু আনহু সাহাবিদের সাথে অভিযানে বের হতে পারেননি সাহাবিরা যখন বদরযুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এলেন তখন দেখেন ওসমান রাজি আল্লাহুয়ানহু রুকাইয়া রাদি আনহার কবরের মাটি সমান করছেন অর্থাৎ রুকাইয়া রাজি আলাহুয়ানহা ইন্তেকাল করেন রুকাইয়ার মৃত্যুর পর খাদিজা রাদি আল্লাহু আনহার আরেক মেয়ে উম্মে কুলসুমকে বিয়ে দেওয়া হয়েছিল ওসমান রাজি আল্লাহুয়ানহুর কাছে এ কারণেই ওসমান রাজি আল্লাহুয়ানহুকে বলা হতো জুন নুরাইন বা দুইটি নূরের অধিকারী ওসমান রাজি আল্লাহু আনহু হলেন মানব ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি কোনো একজন নবীর দুইজন মেয়েকে একজনের মৃত্যুর পর আরেকজন এভাবে দুইজন মেয়েকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেছেন এটা ছিল তার জন্য একটি বিরল সম্মান উমে কুলসুম এবং উসমানের ঘরে কোনো সন্তান হয়নি আর রাসুল উল্লাহ সালসালাম এবং খাদিজা রাজি আল্লাহু আনহার মেয়েদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন ফাতিমা আনহা তিনি ছিলেন চারজনের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে ফাতিমা রাজি আনহা সম্পর্কে আমরা জানি তাকে বিয়ে দেওয়া হয়েছিল আলী ইবনে আবিতাউলিব রাজি আল্লাহু আনহুর সাথে তাদের ঘরে চারজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন যাদের মধ্যে জন ছেলে এবং জন মেয়ে ছেলে দুইজন হচ্ছেন হাসান ইবনে আলী এবং হুসাইন ইবনে আলী রদি আল্লাহুয়ানহুম আর দুইজন মেয়ে হচ্ছেন জাইনাব এবং উম্মে কুলসুম ফাতিমা রদি আনহা তার দুই মেয়ের নাম রেখেছিলেন তার মৃত দুই বোনের নামে এ থেকে বোঝা যায় ফাতিমা রাদি আনহা তার বোনদেরকে কত ভালোবাসতেন ফাতিমা রাদি আল্লাহু আনহার জীবনী সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি আলী রাজি আল্লাহুয়ানহু এর জীবনী সিরিজে সেখানে আলী ফাতিমা হাসান হুসাইন রাজি আল্লাহু আনহুম তাদের জীবনী নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তাই এখানে আমরা এতটুকু আলোচনা সংক্ষেপে শেষ করেই খান্ত হচ্ছে। আলী এবং ফাতিমা রাদি আল্লাহু আনহার মাধ্যমেই রসুল্লাহ সালাহ সাল্লামের বংশধারা টিকে আছে এই বংশধারায় হাসান রাদি আল্লাহু আনহুর বংশে কেয়ামতের আগে শেষ জামানায় আসবেন ইমাম আল মাহাদি এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা যার প্রথম অংশে আমরা জেনেছি খাদিজা রদি আলাহু আনহার মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কয়েকটি কারণ এবং দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে খাদিজা রাদি আনহার সন্তান অর্থাৎ তার মেয়েদের জীবন কাহিনী আল্লাহ তহ আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত করুন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন আল্লাহুমা ওসল্লাহু তলসাই মাহমদ ওয়লাহি ওয়াসবিম আলহামদুলিল্লাহি রব্বিল্লাআলমিন